কাবুলি কুম ও ইনসান তোমরা উনসিয়ত প্রেম আর ভালোবাসা পয়দা কর এবং যদি সত্যিকার তোমরা যদি নাকি দুনিয়াকে যদি জলম অত্যাচার হানাহানি অশান্তির থেকে বাঁচতে চাও তাহলে ও বুদুর আব্বা কোন আল্লাপাক পরে গাড়ত বন্দি কর যিনি তোমাদের কো পায়দা করেছে তোমাদের পূর্বপুরুষদের কো যিনি কি সৃষ্টি করেছেন যদি এবাদত বন্দেগি কর্ত তবে তোমরা বাঁচতে পারবে তবেই তোমরা মোত্তা হইতে পারবে তবেই তোমরা ভালো মানুষ বলতে পারবে বলে আশা করতে কি আল্লাহের মার্ভতের জন্য আল্লাহ আরো কিছু কথা দলিল দিতেছেন আল্লাহ জাহমল অকম অরদা ফিরে আসা তোমরা যেই জমিনের উপরে বসে আছো जमिन के कत सुंदर आराबदायक फरसार विशाना आल्ला बनाया दिए शक्त नए खाली हाँ क्षत होया जाए किसुक बस लेटर नीचे तलैया जा नरम नए शक्त नहे, नहे।, नहे।, नहे। तुम्हारे देहर संगे तुम्हारे पायर संगे संहतिपूर्ण কত সুন্দরভাবে জমিন তোমাদেরকে আরামদায়ক গালিশায় বিচরায় বস্তি কি করেছে দিয়েছেন এই জমিন কে সৃষ্টি করেছেন এই জমিন কি তোমাদের মালিক এই জমিন কি তোমাদের সরকারের এই জমিন কি তোমাদের বারদাদার জমিন ইকবাল মরহুম বলেন দেখো জমি তেরি নিহি দেখো তৈরি খুব চিন্তা করব গবেষণা কর খুব স্বীকৃ কর এই জমিনের মালিক কমরাও নয় জমিনের মালিক যদি কোমরা হতো তাহলে তোমাদের ক্ষমতা বেশি হতো না জমিনের ক্ষমতা বেশি জমিনকে কিছু কিছু করে চোষণ করতে হবে জমিন হা করে আসে কমলের মতো যেদিন ধরবে সেদিন সম্পূর্ণ গিলি ফেলবে সম্পূর্ণ ফানা ফেলবে ক্ষমতা বেশি কার আপনাদের আব্বা আম্মাকে খতম করেছে তো আপনাদের আম্মা আম্মা কোথায় লুকিয়ে গেছে তাহলে জমিনের মালিক আপনার আমি আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ কি নয় তাহলে কে খোদা যাই জমি তেই নিহি মে এই জমিনের মালিক তুমিও নয় আমিও নয় তে আব্বাকি नहीं তে নিহি मेरी নিহি তোমার আর আমার পূর্বপুরুষ পুরুষার বাদ দাদার নয় যদি হতো তাহলে তাদেরকে পাওয়া যেত মালিকদেরকে পাওয়া যেত কিন্তু কোন মালিক তো খোঁজে পাওয়া যাইতেছে একমাত্র মালিক লা লাল লাই লাল লাই মহাম এবং সাতটি আসমানকে আল্লাহ তোমাদের উপরে ছাদ জমায়া দিয়েছেন এবং নিম্ন আসমানকে কত সুন্দর করে সাজিয়েছেন এই টাকা পয়সাওয়ালা ব্যবসায়ী এলাকা তারা সব মিলিয়ে চেষ্টা করে এই মোটামুটি একটা ডেকোরেশন করেছেন তারপরেও আমাদের তিনি খুব আপনাদের কাছে ক্ষমা সত্ত্বেও খুব সুন্দর ডেকোরেশন করে আপনাদের জন্য আরামদায়ক করতে পারেনি এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখবেন এবং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেনও যেহেতু এখানে কোন কমিটির খুশিরাজের জন্য আপনারা আসেন নাই এখানে কোন কমিটির খাওয়া পাওয়ার জন্য চাওয়া পাওয়ার জন্য আপনারা আসেন নাই আপনারা কার জন্য আল্লাহ করে অর্ধেক আর রাজিয়ার সন্তুষ্ট করার জন্য আর তিনি আমাদের জন্য তাম ওয়ার্ল্ডে কিরকম ডেকোরেশন করলেন তিনি কি ক্ষমা চাইতে হবে যে আপনাদের জন্য সুন্দর ডেকোরেশন করতে পারেন সুন্দর ব্যবস্থা করতে পারে নাই এই কথা কি আল্লাহাক আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে বরং আল্লাহাক কি বলেন আমি তোমাদের জন্য কত সুন্দর কত দামি কত আকর্ষণীয় ডেকোরেশন আসমান তৈরি করেছি দেখো একথা বলে নাই হবমান আমি ভালো ডেকোরেশন করতে পারি নাই ভালো ইন্তগ্রাম করতে পারি নাই তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও আল্লাহ কিরকম বলেছে আল্লাহ বলতেছেন আসমানের দিকে তাকাইয়া দেখো কাবা আমি নিম্ন আসমানকে কত সুন্দর ভাবে কত অগণিত গ্রহণ ক্ষত্র দিয়ে কত আকর্ষণীয় স্বাদে তাদের সাজিয়েছি তোমরা তাকায়া দেখো এই আসমানের মালিককে এই আসমানকে সুন্দরভাবে সাজিয়েছেন কে বারবার আসমানের দিকে তাকিয়ে দেখো সেখানে কোন ত্রুটি বিছুতি আছে কিনা সেখানে কোনো খুইট আছে কিনা সেখানে কোন ত্রুটি তোমরা ধরতে পারো কিনা সেখানে কোন সেই ম্যাকিং তৈরি করার মধ্যে পদ্ধতিগত কোনো ভুল খুঁজে তোমরা পাইতেছো কিনা একটু তাকায়া দেখো না ও এবং তিনি মহা সৈন্যের দীর্ঘকে তোমাদের জন্য কত সুন্দরভাবে কি করতেছেন পানি সেচ দিতেছেন বৃষ্টির পানি ছুটিয়া দিতেছেন কিন্তু পানি যদি নাকি জমা পানি যদি নাকি পার্থির মতো দরম দরম তুমি তোমাদের উপরে পড়তে থাকে তাহলে তোমাদের কি উপায় হবে যুক্ত ভারতের একজন মুসলিম সেনাপতি ব্রিটিশ আমলের ছেলের মেজর জেনারেল আকবর মেজর জেনারেল আকবর তিনি হুজুর সাল্লাহ আলহিসাল্লামের প্রতিরক্ষা বা যুদ্ধ নীতির উপর একটা কিতাব লিখেছেন হদীফা হদী দিফা তিনি একটা ঘটনা লিখেছেন নিজের বাস্তব অভিজ্ঞতার আলোক যে হজুর সাল্লি ওসাল্লাম যখন সাহাবাদের জমাৎ নিয়ে বদরের যুদ্ধে গেলেন তখন সেই এলাকায় ছিল সে এলাকা सम्पू बालू काराशी बाली छमानो कठिन से चलाओ कठिन पैर पां बाले डूबे और काफर पारे पदेश दखल करमि मजबूत भावे प्रतरक्षा सृष्टि कर मुहूर्ते दृष्टि दिया যাতে পানিগুলি জমে গেছে মানুষ খুব মজবুত প্রতিরক্ষা সৃষ্টি করেছে আর কাছরা যে এলাকার সমান মাটির উপরে ছিল সেই বৃষ্টির কারণে এখন মাটিগুলি ফিচিয়া হয়ে এখন দাঁড়ি ঠিক হইয়া যায় আমার কুদরতের মাধ্যমে আমি মদাদার টাইফ করেছি মেজর জেনারেল আকবর বলেন এই ঘটনা তো কোরআন শরীফে এসেছে যে কোরআন শরীফের বাস্তব অভিজ্ঞতা আমার রয়েছে বাস্তব অভিজ্ঞতা আমার বলছি তিনি বলেন পাকিস্তানের পেশোয়ারের উত্তরাঞ্চলীয় একটা এলাকা আছে শেমালি উজিরিস্তান শেমালি উজিরিস্তান সে এলাকা আমি গেছি শিমালি উজিরিস্তান সে এলাকায় পাহাড়ি দুর্গের বাসকত্য একজন মুজাহিদ ফকিরাফি সে দেশের কষ্ট নাম ফকিরাফি এখনো সেই দুর্গটা তারই নামে সেই এলাকাটা প্রসিদ্ধ সঙ্গে জন দর্শক সমান্ত সমন্ত কার বন্ধকালা ছিল এছাড়া তাদের কেন কোনো অস্ত্রশস্ত্রের জরুরতে ছিল কিন্তু ব্রিটিশদেরকে তারা খুব হয়রানি করে ब्रिटिश देर शासन तो अफगानिस्तान पर्त छुरा ब्रिटिश जेको जगह गोपन आक्रमण कर खूब किस्त नस्त करते तक रकम सहस्ता करते ब्रिटिश सरकार सक्षम होती है तक ब्रिटिश सरकार पक्ष फटोग्राफिक दुर्ग आक्रमण करार हजार शैन्य मोतन कर শ হাজার শূন্য মেজর জেনারেল লিখে যে সে বিশ হাজার শূন্যের একটা ডিভিশনের কমান্ডার আমিও ছিলাম এক ডিভিশন কমান্ডার আমিও কি ছিলাম ট্রেন থেকে আরম্ভ করে তখন যত অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার হয়েছে সবগুলি নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে গেছি আমরা ছিলাম ঊর্ধ্ব হমতে পাহাড়ের উপরের এলাকার থেকে আসছি और ई फकूल दुर्ग छम्नभूमि पहाड़ निम्न अंचल मात्र जनदशक लोक तेम कोशस्त्र बहार ने झाँपिए पड़ा तो एक कलंक मना यह सेनपति पलिटिकल एजेंट के पाठल दुर्गर भरे जया तक आत्मसमर्पण करवहार सैन्य मोकबला करते गा के ध्वस करता जेनारे अकबर तक सेना काबूर भरे विशेष कमांडर बैठक चलते थे পলিটিক্যাল এজেন্ট সেখানে জয়া প্রস্তাব রাখে আর ওই দুর্বপতি আল্লাহ কিছুক্ষণ চক্ষু বন্ধ রয়েছে জবাব দিলে যে আলহামদুলিল্লাহ জাহাজ ছিল আলহামদুলিল্লাহ কি দিয়া দাঁড় অস্ত্র কি পুরাতন কাঠেজ বন্ধু পাথরের টুকরা গুতয়া গুতয়া ঢুকা পাঠে শিকার করে এই বন্দুক ছড়ার কিছুই কি না ইনশাল্লাহ জাহাদ কি চলছে আমি সহ সেনাগতির কাবুতে বসে আইসার সংবাদ দিল যে ধর্ম অন্দলতরা তো মানবে না ধর্মান্ধ যেখানে বিশ হাজার সৈন্য অত্যাধুনিক সমরসজ্জা নিয়ে উপস্থিত আর দশ জনার কাঠিক বন্দুক নেওয়া বলতেছে ইনশাআল্লাহ জেহাদ কি চলো তখন সমস্ত কমান্ডাররা বিদ্রোহের হাসি হাসি হাতে তালি দিল সেনাপতি অর্ডার দিল যে এখনই নির্মূল করে দেওয়া হোক কিন্তু আমরা সবাই অর্ডার হয়ে দেরি আসলাম প্রত্যেকে অস্তিত সুসজ্জিত হইতেছিলাম ঠিক এমন সময় আকাশের ম্যাঘ দেখা গেল আকাশের মেঘ দেখা গেল এবং তিনি এলাকার পরিস্থিতি বলতেছেন সেমারি উত্তর জুন জুলাই মাস তখন সেই মৌসুমে আকাশের কোনো ম্যাগের চিহ্ন থাকে না গরমের হিট পড়ে সেই এলাকা কিন্তু ম্যাগ হঠাৎ দেখা দেয় দেখতে না দেখতে সেখান থেকে বরফের চাকা পড়তে আরম্ভ করুন শিল করতে আরম্ভ করুন খুব গরমের পরে তো শিল এই জন্য সৈন্যরা দৌড়াদৌড়ি করে শিল কেউ মাথায় নিতেছে কেউ হাতে নিতেছে কেউ মুখে নিতেছে একটু ঠান্ডা পাইবে এজন্য এরকম আমাদের দেশে অনেক সময় শিলাবৃষ্টি হলে ছোট্ট ছোট্ট ছেলেরা হাতে নেওয়া মুখে নিয়ে একটু ঠান্ডা অনুভব করতে চেষ্টা কি করে জেনারেল আকবর বলে তাই আমরা করতে আরম্ভ করলাম বলতে না বলতে এই পরিমাণ ধর পড়তে আরম্ভ করলো এই পরিমাণ শিলাবৃষ্টি হতে আরম্ভ করলো পুরা পাহাড় ভর্তি হয়ে গেল এবং মানে হচ্ছে যেন পাহাড়টা ভাঙে আমাদের দিকে আসছে। পাহাড়টা পুরা ধরা ভাঙে আমাদের উপরে আসা এমনিভাবে পড়ল যে আমরা কোন রকম সাত হাজার খুন আর বিশ হাজার শূন্যের অস্ত্র শস্ত্র রসদ শুদ্ধা ওই নির্মূনের দিকে ওই সফির আফির দুর্গ চলে গেলেও আমরা সমস্ত শেষ পর্যন্ত খালি হাজ যান বাসায় ঘরে আসলাম আল্লাহ পা সাহায্য করে এটা নজরদান আকবর হাদিসের দফা গ্রন্থ লেখেন খুজুরের প্রতিরক্ষা বিষয় গ্রন্থটা লেগেছে সম্ভবত ফাউন্ডেশন তার হরতাল জমাও করেছে সেখানে ঘটনা এনেছে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কুদরতের সহযোগিতা আল্লাহ পা সহযোগিতা এখন মুসলিম জাহানের জন্য আল্লাহ পাকের সাহায্য ছাড়া কোন সাহায্য কি আছে আল্লাহ পাকের কুদরতের সহযোগিতা ছাড়া কোন সহযোগিতা কি আছে আল্লাহ ও আসমানের দিক থেকে শূন্যের দিক থেকে আমি তোমাদেরকে কত সুন্দর বৃষ্টি বাতলি দান করতেছি যে বৃষ্টির মাধ্যমে কি করতেছি পা করা যা বিহি মিনাশামার হাতে তোমাদের জন্য কত রকমারি ফল ফ্রুট বাঘ বাগচা উৎপন্ন হতেছে রিস পাল্লা কম তোমাদেরকে শুধু একমুখী রিজেকোনায় বহুমুখী রুচির পরিবর্তন করার জন্য বহুরকম ইন্টারেস্টার মজার স্বাদের ফল মূল আমি তোমাদেরকে দান করতেছি কে দান করতেছে না কৃষি মন্ত্রণালয় আলুর গ্লাসের আন্দা ডা ফলা তজালু ল হয়ে আন্দা দা করিও না খাদ্য মন্ত্রী লক্ষ্মী মন্ত্রী দিতেছে কৃষি মন্ত্রী দিতেছে করিও না সব কিছু কার আল্লাহ সঙ্গে তাও শরীর করে না একমাত্র নিখুঁজ ভাবে খাটি ভাবে আল্লাহকে সেটা করাল্লা লাল্লাহাম স الله پاک بڑے لوگوں انتم تعلمون تمہادر اےปริمان معرفت دیا دے سے تمہادر اوปริمان علم ہویا دے سے তোমাদের ওই পরিমান জ্ঞান আসা গেছে যে আল্লাহর ছড়া কোনো মাদুদ্ধ নাই তোমাদের এই সমস্ত অন্তগাম আল্লাহ পাঠ করবার করতেছেন এখনো যদি তোমরা আল্লাহ ছড়া অন্য কোন শক্তিকে পূজা করো আল্লাহ ছাড়া অন্য কোন শক্তির পাকা করো ও আন্তঃ তবে তোমরা জেনে শুনে আল্লাহর বিরোধিতা করলে তোমরা জেনে শুনে আল্লাহর হুকুমের বিরোধিতা করলে তাহলে তোমরা রেহাই পাবে একা কখনো আসো কি ওয়াই ইন কুনতুম ফি রাইবিন مما নাযালনা আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার উপরে আমি আমার বান্দার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই kalamullah শরীফ এই কুরআন শরীফ কি করেছি নাযল করেছি ওয়াই ইন কুনতুম ফি রাইবিন कम बंदार धल पड़े ज बंदा पढ़ संगे को सम्पर्क तरह चल्लिशर की बर चल्लिशर आल्लाह इरानी लालन पालन करी जाते शिक्षक चाहचर्ज जाते शिक्षार परेशान हाथे खड़ी नहीं समय से अवस्था पृष्ठपोषक मुरब्बी हलन आबू ताल से पढ़ालेखा कराइन निजे झुले की ही पढ़ालेखा कराइते से भातीजा के लालन पालन कर हाथे खड़ी दीबे अवस्था की आबु ताल झीले से चाचा, अमी अपनार बुझा अपने एमनी आया अद सतान बाबा आल्ला हाथ पा दानी निजे खामाई निजे करब से ही सकाल बल उठे मानुषर धार धारे धारे गए কারো আছে সাগল মেষ দম আমার কাছে দেবেন আমি এগুলা বলে নিয়ে চড়া বিকেল বিকেলবেলা ফেরত দেব এবং তার বিনিময়ে আপনারা যা দেবেন এটি আমার রুটি রুজির ব্যবস্থা হয়ে যাবে এবং হুজুর বলেন তহবেন আপনার অ্যাকচুয়ালের জিম্ম আমাকে দান করেন আপনি আমি আমাকে এই গুরুবী অতির নামের গুরুব্বিও যথেষ্ট আপনি আমার পেছনে কোনো ব্যয় খরচা করার প্রয়োজন কি আশ্চর্য হয়ে গেছেন আপনারা যে আমরা জানি আবু তাহলে মক্কানগরের একাচ্ছত্র মুরব্বী তার পর চলে না তার আওলা চালাইতে পারেন না এটা কোন ধরনের মুরব্বী হইলেন আমাদের দেশের কত ছোট্ট ফাতিজাতি মুরব্বী হলে তাদের কোনো অভাবনতন থাকে দু নম্বরই তারা কত অবস্থাপন্ন হয়ে যায় আবু তালেব নেতা হইয়া গরিব থেকে গেলেন এটা আবার কোন ধরনের নেতা কি তাহলে দেখা যায় ওই নাম জাহিনিয়তের যুগ যে তারা নেতৃত্ব বিক্রি করা কারবার করে না কি বলে নেতৃত্ব তারা মানবতার খেদমতের জন্য করেছে ফ্যাট ফাজের জন্য কি করে না যদি দেশ জাতির খেদমতের উৎপাত আর করে আসলে উদ্দেশ্য হল নিজের কি করা ফ্যাট ফাজিবার ব্যবস্থা করা তাহলে এই যুগের নেতা জাহিনিয়তের যুগের নেতার মধ্যে কি ছিল म छुगे नेता निजे संसार चलते कि परेना नेता संसार चलना घटना आब सचेत नेता खूब बुद्धिमान लेडा आगे फ्लैटर फट संभव तरह किसु उचर आईटा बाकी थे से करबें वितरण करतरण प्रश्न की उठबे हुजूर तो छागल मैच डुमवार तर खुटी में गोरा गोड़ी करते चाप सीटार कलम और पेंसिल और बल्फन हाथ ले समय की आल्लाके এই সুযোগকে তাকে দিয়েছেন তার পরবর্তীতে আসা ব্যবসা বাণিজ্যের চক্করে তাকে চল্লিশটি বছর কাটতে হল পড়াল কোন পরিবেশও তিনি কি পান নাই আল্লাহ দান নাই চল্লিশ বছর অতিক্রম হওয়ার পরে স্বয়ং আল্লাহপাক তার ওস্তাদ শিক্ষক আল্লাহর নবী বলতেছেন আল্লাপ আমাকে স্বয়ং শিক্ষা দান করেছেন এবং আল্লাপ করবার জায়গার আমাদেরকে আমাকে সবচেয়ে উত্তম শিক্ষাটি করেছেন দান ছ অ রব্বী অলমনি রব্বী অ্লমনি রব্ব শাসনকালী আমার শিক্ষক উল্লাপ আমাকে উত্তম শিক্ষা উত্তম জ্ঞান দান করেছেন আদ্যবানি রব্বী আমাকে সভ্যতা শিক্ষা দিয়েছেন কৃষ্টি কালচারের তালিম দিয়েছেন দিদি এর থেকে উত্তম আর কোন সভ্যতা হতে পারে না এর উত্তম কৃষ্টি আর কালচার হতে গিয়ে আর সেই নবী বলতেছেন হরিন কন্তমাই বললেন মা নজাল্লা আলা আব্দা আল্লাহ বলতেছেন যে তোমরা যদি সংগ্রহ করা। এই কালাম নজুলিল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গবেষণার ফল সে নিজেই কি করেছে এগুলি তৈরি করেছে তাহলে তোমরা এরকম কিছু কি করো কালাম লিখতে আরম্ভ করো যদি সম্ভব হয় একটা সুরয় কি করো লিখে দাও আয়াতে বলছে আচ্ছা একটা আয়াতে কি করো নিখুঁত ভাবে লিখে দাও আরেক আয়াতে বলছে ঠিক আছে এরকম আরেকটা কেতাবে লেখা দাও সম্ভব সম্ভব না হলে সিরা লিখা দাও কি করো আল্লাহাদ চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে জাহিয়তের যুগের পণ্ডিতেরা। জাহিয়র যুগের সে কবি সাহিত্যিকরা তাদের পক্ষে তার মোকাবেলা করা সম্ভব কি হয় নাই আল্লাহাদ বলেন যে সমাজের পক্ষে যদি সম্ভব না হয় দূর দূর থেকে পন্ডিতদেরকে আইনা একত্র করা দূর দূর থেকে কবি সাহিবদের থেকে আয়না একত্র করিয়া তাদেরকে দিয়া গবেষণা করায়া একটা বউল দেখে সুরা লেখে পেশ করার চেষ্টা কি কর কিন্তু তামসা দেখে অলিদুগ্নে নগেরা মক্কার अप्रतिद्वी अप्रतिद्वी कवि साहित्यिक से बोलते बर कवि साहित्य जोगाड़े आए व्यर्थ चेषा करार प्रयोजन नाई शुदू आत दी कलमशाई एक्ट मानव रचित कलम होते पर जो हमारा अप्रतिद्वी कवि मक्कर साहेबी तेरह एक सुंदर शब्द चयन करे मिलते चाहिए हम सिंत दी ए मानव रचित कलम की न अल्लाह पास करतीत आरम्भ करत चेष्टा करमलार्थ होता फलू क्या पंत जत आसब क्यों कार मोकल है यकम सुंदर कलम पेश करते ही पार्बे কালে একই জন এটা মোহাম্মদী বাণী নহে এটা নদীর নিজস্ব পরিকল্পনা নহে এটা মৌল নিজস্ব গবেষণামূলক স্থিতিশ নহে বরং এটা তার কালাম যে আল্লাহ তোমাদেরকে সাবধান করতেছে সত্যপূর্ণ সত্যপূর্ণ যেহান্ন বিভ্রান্ত হয়ে যাওয়া মানুষের জন্য তৈর করেছে গুমরা যে আগুন তৈরি করে রেখেছেন এবং গুমরা যে সমস্ত এই দেব দেবীর পূজা করতেছে কষ্টর খন্ডের পূজা করতেছে সেগুলি কি আজাদ শাস্তি দেওয়ার জন্য ওই পাথরদেরকে শাস্তি দেওয়ার মনে করেছে যে আফগানিস্তানের পাহাড়ে প্রাচীন পাথরের দেবদেবী দাঁড়ায় আছে সেগুলি ভেঙে ফেলার জন্য অর্ডার দিয়েছেন কে মুল্লা আমিরুল মোহামেদিন অমরুল জাহ এটা তাম পৃথিবীর বৈনন্দের কাছে যারা অতি যুক্তির কালে চলে এটা তরম মানে নিতে কি অনেকেই বলা বলি করতেছে খামখার তাদের সেন্টিমেন্ট আঘাত করার কি প্রয়োজন ছিল মূর্তি দিলে এখন অবস্থা থাকলে কি ক্ষতি হইতো। এরা পরামর্শ হুজুর থাকল দিত খামখার সৈল উল্লাহ সাল্লা মক্কার তিনশো ষাটটি দেব দেবী কেন সেটাকে এরকম ইতিহাস নষ্ট করলেন সেগুলোতে তার অবস্থার উপরে রাখ লিতে পারতেন মক্কার কাহের সেন্টিমেন্টে আঘাত করার কি প্রয়োজন ছিল যাদের প্রশ্ন মাল্লাহ অমরের উপরে বানাম তাদের প্রশ্ন জানাবে মোহাম্মদাসী দেখেছে সেই শ্রীতি আননের সর্বত্র স্টালিনের এবং লেনার কালমার্ক্স যে পাথরের মূর্তিগুলি তৈরি করা ছিল সেগুলি তারা ইউরে তারা নিজের জার দেওয়া ভাঙ্গা চিং মার করেছে সেটা কি হয় নাই সেটা কোন অপরাধ হয় নাই শুধু একমাত্র সেটা অপরাধের পূজা চললা সত্তর বছর যে স্টারণের পূজা চলল সেগুলি বোল্ড রেজার্ভ ভাঙলে সেটা কোনো কি অসুবিধা হয় না খালি মুসলমান কিছু করতে গেলে সেটাই কি যায় এই লফরাত হতে আরম্ভ করে দাও ও عزت للکافرین ও عزت للکافرین তৈরি করা হইছে জাহান্নাম للکافرین তাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করেন আপনারা আর জাহান তৈরি করেছে কার জন্য কাহের জন্য ক্লা তাহলে মোমে জন্য জাহান তৈরি করাই কি হয় নাই যার তৈরি হয়েছে কার জন্য কাহের জন্য তাহলে মেয়দের জন্য যখন তৈরি করা হয় নাই তাইলে তারা চিরকাল জাহান কি থাকবে না দিনম্বরই কারবার করলে একটু পানিশমেন্ট করার জন্য সাময়িক একটু শাস করা একটু সাজায় রামসাক্ষাত দিয়ে দোলাই ফিরে তুলে আনার জন্য একেবারে স্থায়ীভাবে তাদের জন্য জাহান নাম তৈরি করা কি এখন কি অস্থায়ীভাবে গেছে তৈরি জাহান নাম কি বলেন কিছুদিনের জন্য জান একটু দেখে আসেন না তামসাগের কাল কাজে আছেন जी राजी था थे शुद्ध एक, एक तो कार आगन लगाया देखें ना मजाटा सरकम हर दिखते री मोमबी जलाया हाथ चेस्ट करा मोमबाती लाग परीक्षा करते रजी नहीं जरा कार्यक्रम परीक्षामूलक भावे कारेंटे हिट मिलते राजी नाई तुहूर्त जहां नाम गई से राजी होते ফলে তারা এক মুহূর্তের জন্য কোনো জাহান নামি আমল আর কাজ করতে রাজি হইতে পারে আল্লাহ কিনে আমাদেরকে নরকি কাজ গজকি কাজ জাহান নামি কাজ করায় না আল্লাহ তুমি আমাদেরকে দিয়া জন্নাতি কাজ করাও আল্লাহ তুমি আমাদেরকে দিয়া জান্নাতি আমল করাও আল্লাহ তুমি আমাদের ঘর প্রতিবেশীকে জন্নাতির পরিবেশ কায়েম করে আদাও জাহান্নমী পরিবেশ থেকে আমাদের পরিবেশকে মুক্ত করে দাও আমাদের ঘরকে আমাদেরকে বাড়িকে আমাদের ছেলে সন্তানকে জাহান নামী ত্রিকার চাল চলন থেকে মুক্ত করে দাও আল্লাহ তুমি আমাদেরকে আমাদের এলাকাকে জান্নাতি পরিবেশ কায়েম করে আদাও তবে মুসলমান এত সংকীর্ণ নহে তারা যেহেতু তাদের নবী যেহেতু কোন সংকীর্ণ ভূমি আর এলাকার জন্য আসে নাই তাদের নবী এসেছে তাম ওয়ার্ল্ডের জন্য তাম ওয়ালদের জন্য তাদের নবী কি বলেন তাদের নবী এসেছে তাম পৃথিবীর জন্য তাহলে তাদের নবীর দাওয়াত চলবে তাম পৃথিবীকে এবং আমাদেরকে বলা হয়েছে তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো पृथ्वी घर पाँचा भवन बाकी कलेेमार चर्चा पहुंचबे इमान दावत की पचबबाइम जमीन बाकी प्रजोजना परेशनाब एंटारप्राइज हाट हजारी चट्ट সম্ভবত কনজল আহমাদ রবায়াত ইসলাম সাদ করেছেন ইমাম মাহদি আলাই যখন আগমন হবে যখন সিরিয়ায় জাহাজ শুরু হবে ফেলিস্তিনে যখন জাহাজ শুরু হবে তখন খোরাসানে তালেকান এলাকার থেকে মুজাহিদ্দিন জমাত সেই জাহাজের সামেল হবে শুনে রাখেন কথাটা সপক্ষের জহাদের সামিল হবে খোরাসান থেকে মুজাহিদিনদের জবান তাহলে খান এলাকার থেকে যাবেন তাহলে খান নাম শুনছেন আইসকের পত্রিকায় আছে তাহলে খান শব্দটা আইসকের পত্রিকায় কি তাহলে খান আফগানিস্তানের একটি প্রদেশ যার উপরে তালেবানদের পুরা নেতৃত্ব তালেবান বড়জনে তাহলে খান তাহলে কোন প্রদেশে নেতৃত্ব হল কাদের তালেবান আসলে আফগানিস্তান পরবর্তীতে নাম ধারণ করেছে এর পশু প্রাচীন নাম ছিল খরাসান মধ্য এশিয়ার যে দেশগুলি আছে সে থেকে আরম্ভ করে ইরানের কিছু অংশ আফগানিস্তান পুরো অংশ পাকিস্তানের উপজাতি এলাকা সম্মিলিত নাম ছিল খোরাসান সম্মিলিত নাম ছিল খোরাসান হদির শরীফে খোরাসান এসেছে এবং হদিজ শরীফে এসেছে আরব মুজাহিদিনদের নেতৃত্বে খোরাসানের তালেকান থেকে জমাৎ ফালিস্তিনের জেহাদে যাবে ফলে এটা হল পারিশ খোরাসান আরব মুজাহিদিনদের নেতৃত্বে জমাৎ যাবে আরব এখানে আসবে কি করে কিন্তু এটা প্রশ্ন না এখন প্রশ্নের জবাব তো আর আমাকে দিতে হবে না কি বলে প্রশ্নের জবাব আপনাদের কাছে আসে আল কায়দা সংবে নিখুদভাবে আরব্যের মাধ্যমে কি হয়েছে সংগঠন তৈরি হয়েছে এবং এই আরব্যের নেতৃত্ব দিচ্ছেন যে শেষ ও চামা আজকের পত্রিকা তো সে ওসামা সৈয়দ বিন লা সৈয়দ শব্দ দুইবার আসছে পত্রিকা তাহলে সৈয়দ শব্দ আমরা কার জন্য ব্যবহার করি হুজুরের বংশধরকে আমরা সৈয়দ ব্যবহার করি তফসিল আমার জানানো এখন ইহুদিরে আশঙ্কা করতেছে ইহুদিরে আশঙ্কা করতেছে মুসলমানরা যে মাহাদীর ইন্তজার অপেক্ষা করতেছে সে হইতে হয় ও হতে কি এই জন্য যে অবস্থায় তাকে বাসতে দেওয়া যাইতে কি পারেন এটা তাদের নতুন পরিকল্পনা নয় বাল্য জীবনে হুজুর যখন চাষা আবু তা সঙ্গে এক ব্যবসায়ী দলের সঙ্গে সিরিয়া ব্যবসা করতে যাইতেছিলেন তখন বহায়রা রাহে। নাস্তুরা রাহেব সাবধান করেছে যে এই ছেলেটাকে নিয়ে আপনি সিরিয়ার দিকে যাবেন না ওয়াপস আসেন যেহেতু এই ছেলেটার ধরন অবস্থা আমাদের অনুমান এ নবী আসরজামান এবং ইহুদিরা তালাশ করতেছে তাকে হত্যা করার জন্য ইহুদিরা তালাশ করতেছে তাকে হত্যা করার জন্য হয়তোবা বা হত্যা করতেই পারে ফলে অতীত থেকে তারা আহম্মত অতীত থেকেই তারা কি বুদ্ধিমান আহমত সুচতুর আহম্মত বিপরীত শব্দ ব্যবহার করতে কারণ যদি তাদের কেতাবের ভবিষ্যৎ বাণিজ্য থাকে এই লোকটাই নবী হবে फिर तात्या कर चेष्टा करा एक बोझा उचित ख्रीस्टान पंडित जवान ख्रीस्टान फौज बनी बहारा इमितरा चेस्टा करते हत्या करार्जन कंतु सक्षम हो শেখ ওসামা যদি নাকি মাহাতি বা মাসির মাহাদি হইয়া থাকে তাকে হত্যা করার যত পরিকল্পনাই হবে তাদের প্রস্তুতি সেটা সম্ভব হইতে পারে কে হবে না হবে আমরা তো নিশ্চিত খবর বলতে পারবো না এটা তো আল্লাহ বেহতর কি জানেন তারা আশঙ্কা করতেছে তারা কি আশঙ্কা করতেছে এই জন্য হুজুরকে হত্যা করার জন্য সর্বত্র যেরকম তারা সার্ভে করেছে তালাশ করেছে ঠিক হুজুর সাল্লু আলাই সাল্লামের ওই মক্কা নগরীর অধিবাসী হইতে পারে হুজুরের বংশধর আর তাকে হত্যা করার জন্য তারা ঠিক সেভাবে পরিকল্পনা গ্রহণ করতে আরম্ভ কি করেছে আল্লাহাকওয়ার দিগার ইমাম মাহদিআসালামের জমাতে আমাদেরকে শামিল করবে আল্লাহাক পরজ্জালের জমাতের মোকাবিলা করার জন্য গজ্জালের জমাতে মোকাবিলা জাহাদ করার জন্য আল্লাহ তামল্ডের মুসলিম মিল্লকে তহযুদ দান করবে হবীব জরা ঈমানদার হবে জরা মোমেন হবে কি ভাই আমরা কি মোমেন না বে ইমান্লাহ মদ ইমানকে মজবুত করে দে আজ পরিস্থিতি জরা মনে মনে শেখ ওসামাকে বা আফগান জাহাজকে বিমত পোষণ করবে গৃহা করবে তারা মনে মনে মনাফেত হয়ে গেছে তারা ভিতরে ভিতরে কি হইয়া গেছে মনাফেত হয়ে গেছে যারা মুখে সাদের বিরুদ্ধে কোনো প্রকাশ করবে কথা কারণ আপনারা দেখতেছেন তাম ওয়ার্ল্ডের কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পর্যন্ত কি করতেছে মিছিল বাইর করতেছে মুসলমান নয় অমুসলমান সেই সন্তানরা পর্যন্ত এই জুলুমের বিরুদ্ধে বলতেছে মুসলমানের বাচ্চা হইয়া যদি নাকি কেউ জোবানে সে ওসামা বা আফগান বিরুদ্ধে বলে কসম কথা সে তাহাদের হইয়া গেছে স প্রদর্শক ইমান হইয়া গেছে নিজের জন্য দেশের পড়ে তবে ইমানকে দুরুস্ত না করবে তার হাস খবর ইমানদের সাথে তার হাস খবর টনিয়ার গুড়দের সাথে তার হাসর নেই করিম সাল্লামরা আপনার সাল্লামের সঙ্গে হতে পারে না। অবশ্যই আমানু আল্লাহ কাজ বলেন আপনি মৌমিনদেরকে শুভ সংবাদ দিয়া দেন যারা খাতে ইমানদার হয়েছে এবং শুধু মুখে মুখে ইমানদার হয়েছে কাজে করমেন না হয়ে এমন নহে বরংব আমির হুস যেভাবে আমল করার জন্য আদেশ করেছে সেইভাবে তারা কি করেছে আমল করেছে শরীয়ত যেভাবে হুকুম করেছে সেভাবে তারা কি করেছে আমল করেছে অন্য রকম জন্নাথ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দেন আন্না লহম জন্নাথ তাদের জন্য কি হবে অবশ্যই মানুষ আল্লাপাকারে আলম বলেন অবশ্য যারা খাটি ইমানদার হয়েছে খাটি মোমেন হয়েছে তাদেরকে শুভ সংবাদ দিয়া দেন এবং যারা শুধু মুখে মুখে আমল আমুলওয়ালা বলেছে তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাপাকেন চারি প্রকার নহার রয়েছে জন্নাথে আনহার মা ইন গায়রে আসেন জন্নাথের মধ্যে পানির নাহার রয়েছে মা ইন গায় এখন যে বাংলাদেশে পাতাল পুরীর থেকে আরম্ভ করি সর্বত্র যে আর্থনিকের প্রভাব দেখা দিয়ে গেছে আর আল্লাহ আনহারমেন বাইরে আসেন জান্নাতে যে নাহার রয়েছে সেটা সম্পূর্ণ আর্থনিক মুক্ত জীবাণুমুক্ত রোগমুক্ত এবং আনহারমেন আসালিন মুসাফা খাটি মধুর নাহার রয়েছে মুমাসির পায়খানা নহে আনহারম্যেন লবনিল্লাম তত্যর অহু গরুর ওলান থেকে পায়খানা প্রসাদের আশেপাশ দিয়ে বাইর হবে এমন দুধ নহে বরং দুধের নাহার জয় হইতেছে এবং এমন মজাদার শরবত যে শরবতে মাথা নষ্ট হইয়া মাতলামি আর পাগলামি করবে না লজ্জা তেলের যারা পান করবে তাদের জন্য হবে সেটা সুস্বাদু এবং প্রত্যেকটা নাহর হবে আল্লাফ বলেন ফি হিমা তাজা আল ফি হিমা নে তাজি আল ফি হিমা ঐ না দুটা দুটা তুই এক একজন জন্য নার বাজেট হয়ে আছে এবং আবু বকর রাক রহমতুল্লাহ বলেন যে দুটার মধ্যে সীমাবদ্ধ কেন রাখলেন আল্লাহ তো অসীম কুদ্রতের মালিক আল্লাহ আবার অনেক নাহার দিলে কি আল্লাহর সেখানে কোন কমি হইয়া যাইবে নাকি বা একটা দিও তো অনেক দুটা দেওয়ার কথা বলার কি প্রয়োজন ছিল इमाम अबू बकर्रक रतल धारणा जन्म अल्लापादम प्रत्येक मानष के दूटा चोक दान आईने शब्दरस पानी नाहर आईने शब्दरस्त चोख जे बंगार दूटी चोक আল্লাফাকের ভয়ে এবং মহব্বতে করেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঞ্চবার চেষ্টা শুরু করেছে চোখের পানি ফেলার চেষ্টা করতেছে কিন্তু চোখে পানি আসতেছে না অনেক চেষ্টার পরে চখের কোঠা এক ফোটা পানি এসে গেছে আরম্ভ করে ওই এক ফোঁটা পানির মূল্য আর কিমাত কত কত বেশি আল্লাহর নবী বলেন এল্লা উল্লাহু কিনা পানির সিলায় বন্দার উপর আল্লাহ জাহান নামের আগুন হারাম হরাম হরাম করিয়া দেবে আল্লাহ আল্লাহ তোমার যে বন্দা গুলি তফসিল মাফ হলে বাঁধি গুলি হয়েছে আল্লাহ তুমি তাদের উপরে জাহ্নম হারাম করে দাও আল্লাহ তুমি তাদের উপরে খালি হাসির মজরেছে নয় আল্লাহ তাদেরকে কন্যা মজরেছে আল্লাহ তাদেরকে তকওয়ার মজরেছে আল্লাহ তাদেরকে এবাদত বন্দীর মজরেছে আল্লাহ তাদেরকে তোমার ভয়ের মজরেছে হাউসের মজরেছে একত্র হওয়ার বেশি বেশি তো বিদ্যান কর্ম কুল্লামার রুজু মিন হাম সম আল্লাপাদোয়ার দেবার বলেন তো তাদেরকে রকমারি ফল ফলাদের দান করবে কিরকম কত রকম ফলের রেজেক দান করবে আল্লাপাদোয়ার দেবার হাদিসে পদিসে বলেন মা লাগ সজা সদিকতা যার চিত্র কোনদিন তোমাদের চোখে দেখেনি ওলা উজমুল সামেয়াদ খবর পৌঁছাতে সক্ষম হয়নি ওল্লা খাতারে আল্লাহ ফল রে চিন্তা করে করে মরা কেবা করে করে ধ্যান করে করে করে ওই আর সুখের কাল্পনিক কাল্পনিক স্বর্গ পৌঁছতে কেউ সক্ষম হয় নাই কাল্পনাথের সুখ সমৃদ্ধি আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জন্নাথে যখন তাদের সামনে ফল মূলের রেজে কাটবেল্লা জি রোজে কলাম তা বলো সকালবেলায় রোহি খাদ্য ফল মূল এসেছে বিকালবেলায় ফল মূল এসেছে সকালবেলায় আমের যে মজা পেয়েছি এখন ওই বড়ু গাছের বুড়ো মুখে তো সেরকম গ্রানার মজাই লাগে কি বলেন আপনাদের বাড়িতে বিভিন্ন ফলের গাছ আছে না বাল্য জীবনে ফলের গাছের ফলের যে স্যান্ড গ্রাম মজা পেয়েছেন এখন গুরুর অবস্থায় তো সেই গ্রামের মজা লাগে কিন্তু নাস্তার সময় জলনাথে একই রকমের ফল যে মজা পাওয়া গেছে দুপুরবেলার মজা সম্পূর্ণ উন্নত সম্পূর্ণ অন্যরকম ছাদের স্বাদে কোনো কি নাই মিলেই নাই বরং ছাদের মধ্যে কি থাকবে অনন্য কিছু তো থাকবে আসতেই থাকবে বিহী বিহী হি মোতা বলেন মানুষ দুনিয়াতে তিনটা জিনিসের বেশি চাহিদা থাকে তিনটা জিনিসের বেশি চাহিদা এক নম্বরে খাওয়াটা খুব ভালো খাওয়াটা যত ভালাই খাক চাহিদা পুরা হয় আরেকটু টাকা পয়সা যদি বেশি হতো আরেকটু ভালো खेते खार चाहा की क्यों पूरा शेष करते सक्षम क्यों दु नम्बरे बाड़ चाहिदाड़ी जत आधुनिक जत उन्नत फिटान तैरी करुक और गलसबहुल बाड़ चाहिदा तरह खा चाहदा थार चाहिए এবং যত বিলাসবহুল বাড়িতে থাকুক না কেন চিরকাল নয় আবাদুল আবাদ এক সীমিত সময় পর্যন্ত কি বলতুদের হোক কষ্ট ক্লেশ করে যে বাড়িতে আমরা আছি সেখানে তহল আবাদ এক সীমিত সময় পর্যন্ত কি বলতুদের হোক কষ্ট ক্লেশ করে যে বাড়িতে আমরা আছি সেখানে তো অন্তত বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত আছেন এরকম লোক আছেন না কিন্তু ঢাকার মন্ত্রী বাড়ার একেবারে বিলাসবহুল বাড়িতে কোন লিডারের নেতা এত আরাম আয়সের জিন্দিগি পাঁচ বছর দশ বছর ফেলেছিল পাঁচ পর্যন্ত এর গোষ্ঠিত আর কি তাহলে আমরা चाहिदा मतलब चा। बाड़ी के पंचाश बस पंत आदेशर को नेता लीडर पांच बस बस मजर बाड़ी भूख प्रत्येक जे जत नेता से तस्थे जत लीडर से तस्थायी जे जत साधारण मिलविली से तुम्हें स्थायी तीर्घ এবং তিন নম্বরে সে তার বিবাহর চাহিদা মহিলাও তার জামাই বাড়ির চাহিদা পূরণ করতে গিয়ে পারে না এবং যত চাহিদাই পূরণ করা হোক একটু ঝগড়া হলে বলে যে তোমার এই পুরীতে এই বাড়িতে আসি পর্যন্ত আমি সুখে চবা দেখি নাই আমি সুখেও একটু তোমার বাড়িতে থাকতে গিয়ে পারে এবং পুরুষও যত আশা করে সেরকম শ্বশুর বাড়ি ছুটেছে কি সেরকম আরাম আয়ের ছুটেছে কি যদি আরেকটু টাকা পয়সা বেশি হইত তাহলে শ্বশুরবাড়ির চাহিদা আরও উন্নতমানের মানের কি হইত পুরা হতে থাকে আল্লাহ পাক বলেন এই তিনোটা চাহিদা যদি তোমার শেষ পুরো হয়ে যাবে তার আর অধিক চাহিদা থাকবে না তাহলে সেটা একমাত্র জান্নাত সেটা কোথায় এতক্ষণ পর্যন্ত খাওয়ার চাহিদার আলোচনা চলছে খাওয়ার চাহিদার কি চলছে আলোচনা চলছে এবং এমন জান্নাত যে জন্নাত আবাদ আবার যাকে যে পরিমাণ ফ্যাশনেবল বাড়ি দেওয়া হবে তার থেকে উন্নত মানের চাহিদা তার অন্তরে আর কি থাকবে মন মনোমাঞ্চা মনো চাহিদা বাড়িরও পুরো হবে খাওয়ারও কি হবে পুরো হবে শ্বশুর বাড়ি তাও পুরো হবে ওয়ালাকুম ত্রিহা আজুয়া জম্মুতা স্বামী স্ত্রীর এই মহব্বতার ভালোবাসা জান্নাতে চিরকাল বাকি থাকবে এবং আবাদের আবাদ বাকি থাকবে কারণ সেটা আল্লাহর বলে তারপরেই আল্লাহ পাকের গেস্ট হাউস আল্লাহ পাকের মেহমান খানা সেই জন্নাথে যখন যাবে আল্লাহ পাক তোর আনে সময়ের উর্ধ তিনি কোন কালের অধীনে নয় আল্লাহ আল্লাপাকের বাল্য জীবন যৌবন ভার্ডিক্যকাল আসে এটা আমাদের জন্য जेतुरा अधी ने समय सृष्टि कल खेत समय बेतमान बर्तमान भविष्य जौबन थ बार्धक्य बार्धिक्य मौतर दिखे कि नहीं जाए आल्लाकेकूर्य्लाके अवस्था चलें से अवस्था आवस्था थकबे আল্লা মেহমান খানা গেস্ট হাউসে যখন আমরা যাব আমাদের অবস্থা সেরকম হয়ে যাবে সে জানলাতেও কোন উচিত বর্তমান ভবিষ্যৎ গুরুকাল ব্যক্ত ব্যাধিক ব্যয়ার কিছুই থাকবে না তখন ফ্রি হওয়া अल्लाह अबाद के मेहमान खाना स्वामी स्त्री पहुंचे सम्पूर्ण चाहिदा जीत पूरा हुई है जाना छाड़ा कौन चाहिदा पूरा हार सम्भावना আল্লাহ পাক আল্লাপাকবার দে্না যে সমস্ত পিছনে পড়তেছে যে সমস্ত পূজা পাঠ করতেছে এগুলি কি আল্লাহ পাক করবার দেগার তাদের পূজা পাঠের ধ্যান না যেরকম ঘৃণীত আল্লাহ পাকের উদাহরণটা সেভাবে তাদের কি দিচ্ছে কিন্তু তারা সেটার উপরেও কি প্রশ্ন আল্লাহ বলেন যেরকম উদাহরণ পাওয়ার যোগ্য যেরকম তসবির বা উদাহরণ দেওয়ার প্রয়োজন তাদেরকে সেরকম কি করা হইতেছে দেওয়া হইতেছে তোমরা গৃহীত এই জন্য গৃহীত উদাহরণই তোমাদের জন্য দেওয়া হবে তোমরা নীলজ্জ এই জন্য নীলজ্জ উদাহরণই তোমাদের জন্য কি করা হবে দেওয়া হবে কিন্তু তাদের প্রশ্ন হলো এরকম উদাহরণ কেন দেবে আল্লাহাক পরিবার থেকে আরে আলম কেন আল্লাহ আল্লাহ আরে হায়ার জন্য তো আল্লাহ পয়দা করলেন হায়া পয়দা করলেন হায় তো মো সবচেয়ে বড় দামি জিনিস কি বলে মেনের সবচেয়ে বড় দামি জিনিস কি হায়া আল্লাহয়া সর্বতম মীরাল ইমান এই মানের প্রধান পরিচয় ইমানের প্রধান অঙ্গ হল কি হায়া যার হায়া সরম নাই তার ইমান নাই বাংলাদেশের মানুষের মধ্যে কথাটা প্রসিদ্ধ যার স্মরণ নাই তার কি নাই এই নাই তাইলে হায়ার স্মরণ হল ইমানের ভূষণ তো আল্লাহ পরবর্তীঘাত হায়ার স্মরণ সৃষ্টি করেছেন কিন্তু তমাম দুনিয়াতে বেহাজাই আর লেজ্জপনা বিস্তার করার জন্যই বেইমানদের কি পরিকল্পনা দেখেন বেইমানদের পরিকল্পনা যে মহিলাদেরকে দিয়া পর পুরুষের খেদমত করাই হাসপাতালে যত পঁচাগন্ধা খেদমত করাইতেছে খেদমত করতেছে তারা নার্স সেবিকা এটা নারী মুক্তি তারা হাসপাতালে গিয়ে পশাগন্ধার খেদমত করতেছে এটা নারীর খুব কি ছন্ন বিমানে গিয়ে তারা অন্যান্য প্যাসেঞ্জার মূল্টু প্যাসেঞ্জারকে আপ্যায়ন করতেছে এটা সব নারী মুক্তি আর কোন মহিলা যদি তার আব্বাজনের খেদমত করে যদি তার স্বামীর কোনো কাজ দায় দায়িত্ব আদায় করে এটাকে বলতেছে ওই উর জাতি নারী পরাধীনতা করলে স্বামীর সংসারের দায় দায়িত্ব আদায় করলে এটা হলো কি নারী পরাধীনতা আর পর পশা পুরুষের যদি নাকি হাসপাতালে খিদমত করে। এটা হলো নারী মুক্ত মুক্তি আর যদি প্যাসেঞ্জারের খিদমত করে ইয়ার হোস্টেজ বিমান বালা এর নাম হলো নারী মুক্তি এরছে চেয়ে বেহায় রাশে আফগানিস্তান একমাত্র দেশ আমিরুল মোমিন মোল্লা অমর মুজাহেদ ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে অর্ডিন্যান্স দিয়েছে বিমানে মহিলা প্যাসেঞ্জারের খেদমত মহিলা বিমানবালারা ইয়ার হোস্টেজরা করবে পুরুষ প্যাসেঞ্জারের খেদমত পুরুষ খেদমত করবে মহিলারা যাইয়া কোন প্যাসেঞ্জরের সামনে এরকম নিজেকে পেশ করে খিদমত করবে এটা মহিলাদের কলঙ্ক মহিলাদেরকে পর পুরুষের সামনে মাথা মতো করানো এটা কখনো হইতে কি পারবেন এবং মহিলাদের ওয়ার্ডে মহিলা খেদমত করবে হাসপাতালে পুরুষের রুগীর ওয়ার্ডে পুরুষ খেদমতগার খেদমত করবে মহিলা নার্স দেয়া এই পুরুষদের ফসাগান্দা সাফ করে দেবে খেদমত করাবে এই মাতৃ জাতি হাম্মাজনদেরকে কলঙ্ক করানো কি যাবে না মহিলা ডাক্তার মহিলা রুগীর কি করবে চিকিৎসা করবে পুরুষ ডাক্তার পুরুষ রোগীর কি করবে চিকিৎসা করবে একান্তে যদি কোনো জটিলতা দেখা দেয়ার রোগের পুরুষ ডাক্তারের সঙ্গে মহিলা ডাক্তারের যদি কোনো জটিল রোগের পরামর্শ করতে হয় তাহলে তার সাথে মহরমের মধ্যস্থতা লাগবে কোনো মহরমের মধ্যস্থতা ছাড়া বা একাধিক মহিলা ছাড়া ওই পুরুষের সঙ্গে কোনো চাম্বারে গিয়া পরামর্শ করতে গিয়ে পারবেন कारण एक बहु प्रमान रही रुगर मृत्यू संगे हासपत् पांजा लुटते और पुरुष डाक्त महिला डाक्तिया प्रयोग कर हासपतल त्याग्रे कथा दे चले ग तरह खोजखबर पा जा রুগী নেওয়া হলো হাসপাতালে ট্রিটমেন্ট করার জন্য এখন দেখা দিচ্ছে নার্সও নাই রুগীও নাই কোথায় রুগী নার্স নেওয়ার পালায় চলে গেল তার কোন সন্ধান নাই ইতিহাসে অভিজ্ঞতা পত্রিকাগুলিতে এসেছে মোল্লা অমর মুজাহের এই নির্দেশ দিয়েছে এটা বুসরা সহ্য করতে পারে নাই এটা কনিরা সহ্য করতে পারে না এটা কুটিনরা সহ্য করতে পারে না যে দুনিয়ার সমস্ত গরিব দুঃখী महिला दिए मत कराइफ ना तीन के दिए अपन कराइते गौर खुदा मेटाइते जंतु खुदा मेटाइते दे दे पवित्र देश मटर पवित्र जति पवित्र आईन दुनिया मटर पर उपरे चलते ही अफगानिस्तान बिरोधित कारो को क्षति करे नाई कहो अत्याचार करे ना যখনই কোন আলোচনা আসে জরা মোমেন আল্লাহ পা আলোচনা আল্লাহাকের নির্দেশ আর কথার উপরে তাদের কোন প্রশ্ন কি বাবাও যেদিন কি সন্তানকে কোনো নির্দেশ দেয় সে বাবার কাজের উপরে সমালোচনা করতে পারে মায়ের কোন কাজের উপরে সে সমালোচনা করতে পারে আল্লাহ পাকের কোন আদেশ নির্দেশ হুকুমের উপরে বাংলা কোনো সমালোচনা করতে পারে সমালোচনা করে না যেমান যারা কোরআনে ফাঁকের কোন কথাই তারা সরে দিতে পারে না দেবকিছু সহ্য করতে পারে সমস্ত হারামিবাকে সহ্য করতে পারে সমস্ত অযৌক্তিক কাজ সহ্য করতে পারে যে কোরআন কোন কিছু বললে সেটা তাদের বিলুতে আসে না সেটা তাদের ব্রেইনে ধরে না সেটা তাদের বুঝে কি আসুন এরা মন কর যেহেতু বিপরীত লাইনে এই জন্য দীর্শরিয়তের কোন কাজ হোক মাকাম কালাম আল্লাহ শরীফের কোন হুকুম আয়াত সেটা তারা নিজেই যায় কখনো মেনে নিতে কি পারে না তারা আল্লাহর কাজের উপরে প্রশ্নই করতে আল্লাহ কেন বললেন এই হুকুম কেন দিলেন এই হুকুম কেন দিলেন কিন্তু আল্লাহ যা বলেছেন আল্লাহ যা বলতেছেন সব সহিহি কল্লাপার্ধারের কুদরত যে আল্লাহ পাক তো সৃষ্টি করেছেন আমাদের হিমতের জন্য আমাদের ভালায়ের জন্য কিন্তু ব্যবহারের কারণে সেটা তাদের জন্য ক্ষতি হয়ে আসে আল্লাহ আমি কালাম না দর করেছি মানুষের হেদায়তের জন্য এরা যখন বিভ্রান্ত করতেছে প্রশ্ন করতেছে তাহলে ইয়াদি বিহি কাছে ও ইয়াদুল্লবিহি কা অনেক মানুষকে হেদায়েত করে অনেক মানুষকে গুমরাহ করে এটা কালামের অপরাধ নহে ঘরে ভালো ভালো বা মেহমানদারিতে পলাও কোরমা আকনি বিরিয়ানি ভালো ভালো রান্না হয়েছে তুমি তো তোমার প্যাটের সঙ্গে সংগতিপূর্ণ খানা খাইলে তোমার স্বাস্থ্যের উপকার হবে তোমার নারীতে সইবে না তুমি যদি এরকম ভিটামিন পাওয়ার যুক্ত খানা খাও তোমার যদি ডায়রিয়ার সৃষ্টি হয়ে যায় তাহলে মেজবান্ধীর গরিবদের তুমি গালাগালি করবা যে এমন খানা তারা খাওয়াইলো এমন খানা তাদের খাওয়ালো। আমার ডায়রিয়া হয়ে গেল আমি হাসপাতালে যাইতে বাধ্য হইলাম ذكي كي زران مهم ان ذلك لكي تعدل افراح نكتوني كانت تمرين عليكي خوالي لا تمر افرا ربنا اغفر لي ولوالديا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم العسال ربنا ظلمنا وانفسنا وان لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين ربنا لا توافذنا ان نسينا واختانا ربنا ولا تهمنا ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাট হাজারি চট্টগ্রাম